আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি কোন দিন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় অসন্তুষ্ট হবেন রাবি বলেন তখন আশাস ইবনু কায়স রাজু বলেন আল্লাহর কসম এ বর্ণনা আমার ব্যাপারেই একখণ্ড জমি নিয়ে এক ইয়াহুদির সঙ্গে আমার বিবাদ ছিল সে আমাকে অস্বীকার করলে আমি তাকে নবী সাল্লাহ আল সাল্লামের নিকট হাজির করলাম রসুল্লা আমাকে বললেন তোমার কি কোনো প্রমাণ আছে আশা রাজি আল্লাহ বলেন আমি বললাম না কোনো প্রমাণ নেই তখন তিনি কসম করে ফেলবে করে রাজি আল্লাহ তু আল্লাহন বলেন তখন আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করেন অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে কৃতওয়াদা এবং নিজের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে থেকে শেষ পর্যন্ত সুরা আল ইমরান আয়ত নম্বর সাতাত্তর